আবদুল্লাহ ইবনু কাব ইবনু মালিক রাজিল্লাহ হতে বর্ণিত তিনি ছিলেন কাবের পুত্রদের মধ্যে নেতা তিনি বলেন আমি কাব ইবনু মালিক রাজিল্লাহ তু আল্লাহ্ন থেকে শুনেছি যখন তিনি আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম থেকে পেছনে থেকে গিয়েছিলেন রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম যখনই কোথাও যুদ্ধে যাবার ইচ্ছা করতেন তখন তিনি অন্য দিকে দৃষ্টি ফিরিয়ে দিয়ে তা গোপন রাখতেন